জনসচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের কাছে বিশেষ করে বিগত যে নির্বাচন হয়ে গেল যেটাকে রাজনৈতিক ভাষায় অনেকে ভোট ডাকা বলছে আমার এ বিষয়ে আমার ব্যক্তিগত বক্তব্য এবং মতামত বা অবস্থানটা হলো বাংলাদেশের ইসলামের বা ইসলাম পন্থার তার পদ্ধতি কর্মপন্থা কর্মসূচি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 ইসলামের যে নবীল থেকে আমাদের কথা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ইসলামিস্ট্রা একটু সক্রিয় হয়ে ওঠেন নির্বাচনকে কেন্দ্র করে তারা মনে করেন নির্বাচনে জিতলে ইসলামের বিজয় নির্বাচনে হেরে গেলে ইসলামের পরাজয় আমি বিষয়টাকে ওইভাবে মনে করি না কারণ এখানে সমস্যা আর অনেক গভীর আর দ্বিতীয় কথা হলো যারা এদেশে রাজনীতি করেন এদেশের সাধারণ নাগরিক ইসলামের বিষয়টি বাদ দিয়ে যদি আমরা দেশীয় বাস্তবতায় কথা বলি তাহলে আজকে এই দেশটি আহ পরিপূর্ণভাবে আধিপত্যবাদী ধর্ষণের শিকার আহ এক লেখক বই লিখেছিলেন যে রেপ অব বাংলাদেশ বাংলাদেশকে পাকিস্তান বাংলাদেশের যে যুদ্ধকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ করে আমি তো মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ব্যবসা করেন তারা আধিপত্যবাদ প্রশ্নে নির্যাতন বাংলাদেশ কিন্তু আধিপত্যবাদী আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি দ্বারা ধর্ষিত হয়েছে বিপর্যস্ত হয়েছে বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে যতটুকু আমি গবেষণা করে দেখেছি সেখানে চীনের যে উত্থান করেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ক্ষমতা কালীন সময়ে বিগত একদশক আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে পেয়েছি এবং শেষে এসে আমরা একটা চায়নার একটা আধিপত্যবাদ আমরা দেখতে পাচ্ছি তো এই আধিপত্যবাদ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 যে রাজনৈতিক ক্ষমতা এই ইস্যুকে কেন্দ্র করে কিভাবে দেশটা আজকে আধিপত্যবাদের শিকার হয়ে গেছে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে উন্নয়নের সকল সমল সমস্ত প্রকল্পগুলো বড় বড় সকল প্রকল্পগুলো চায়না নিয়ন্ত্রণ করছে এখানে প্রান্তিক জনগোষ্ঠীর ইন্ডিভিজুয়ালি পার্সোনাল ব্যক্তি ব্যক্তিগত ভাবে মানুষের কিন্তু কোন উন্নয়ন নেই একটা রাষ্ট্রের সাথে আমি আগে আমার এক সাক্ষাৎকারে বলেছিলাম আসলে রাষ্ট্রগুলো হচ্ছে একটা ক্লাব এবং সমস্যা আসলে আর একটু গভীরে আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেখানে তৃতীয় বিশ্ব এবং বিশেষ করে অন্যের ব্যাপারে যেটা আমরা বলেছিলাম যে আন্তর্জাতিক এবং ব্রিটেনের যে ঐতিহাসিক চুক্তি গোপন চুক্তি হয়েছিল উনিশ সালে এবং সেটা যে গোপন চুক্তি এটা আমাদের বক্তব্য এটা একদম জি জি জি জি এটা একদম আন্তর্জাতিক রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে গোপন চুক্তি হিসেবে ষড়যন্ত্রের নামে আমাদের মাঝে আসছে এবং আমাদের বুয়া কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরা হয় স্বাধীনতার নামে সার্বভৌতার নামে টোটালি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের ঘোড়াতে যাওয়ার চেষ্টা করি এবং কয়েক শত বছর ইতিহাসকে সামনে রেখে যদি আমরা আমাদের প্রচলিত দেশের দেশ দেশের কাঠামোকে আমরা বিচার করি আমরা দেখতে পাবো সাম্রাজ্যবাদের জনায়ু থেকে কিন্তু এই জন্ম সুতরাং রাষ্ট্রের কাঠামো তার অর্থনীতি তার শিক্ষা তার সংস্কৃতি সাম্রাজ্যবাদী করে। নিজস্ব সুখিয়াতের উপর তারা নিজের রিমেকিং বা রিকনস্ট্রাকশন তারা করতে পারে নাই তারা টোটালি একটা সাম্রাজ্যবাদী কাঠামোর ভিতর থেকেই তাদের জন্ম হয়েছে সেটা চাই পাকিস্তান রাষ্ট্র হোক চাই এটা সৌদি রাষ্ট্র হোক চাই সেটা মিশর রাষ্ট্র হোক বা টার্কি রাষ্ট্র হোক বা বাংলাদেশ রাষ্ট্র হোক সব মুসলিম বিশ্বগুলো আধিপত্যবাদের মূল্যায়ন করা উচিত আধিপত্য যেভাবে ইসলামপন্থীরা সেটা কাউন্টার করা দরকার ছিল তারা তো করেনি আহ এবং দেশপ্রেমে যারা নিজের উপী করে জাতীয় শক্তি আহ এবং তারা মুক্তিযুদ্ধের জাতীয় শক্তি তারাও কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিষয়টিকে তারা সামনে আনিয়া ইদিনই এখন যেটা পাচ্ছি দ্বিতীয় যেটা যুক্ত হয়েছে আধিপত্যবাদের সংস্করণ গুলো পরিবর্তন হচ্ছে যেটা বিভিন্ন আন্তর্জাতিক নিউজ পোর্টাল থেকে আমরা বুঝতে পারছি বা মার্কিন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের ইয়ে থেকে সামনে আমরা আমরা আশঙ্কা করছি যে আমেরিকা কি কেউ করে কেউ এখানে থেকে করে এ আমেরিকায় কিভাবে এখানে ফাংশন করে তো এইভাবে একটা আধিপত্যবাদী আঞ্চলিক ভারত চাইনার আঞ্চলিক আধিপত্যবাদ এবং আমেরিকার আন্তর্জাতিক আধিপত্যবাদ এই যে আধিপত্যবাদীবাদী গোষ্ঠীগুলো একটা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 আ বাংলাদেশের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটা কনফ্লিক্ট তৈরি হতে পারে আপনার মনে করেন যে আধিপত্যবাদী আঞ্চলিক বা আন্তর্জাতিক এখনো আহ মানে খুব আমরা খুব শক্তিগুলোর মধ্যে খুব বিরোধ দেখি না কারণ এ অর্থে বলছি যে মনে করেন আপনার এখানে ইন্ডিয়ার প্রভাব সবচেয়ে বেশি এটা ভেরি ক্লিয়ার কিন্তু এটা নিয়ে আমেরিকা খুব বেশি এখনো আসলে অসন্তোষ প্রকাশ করা বা তারা যে বলে আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি কনসার্ন সেরকম তারা দেখাই নাই নির্বাচনের পর হয় যে এখানে একটা পড়া বিশেষ করে মধ্যে নাকি তারা মোটামুটি তার বরং তারা এখানে একটা একটা খেলা খেলতে চাই হয়তো যে আপনার কাছে কোনটা মনে হয় আসলে স্বার্থের বিষয়টি এমন আহ স্বার্থের বিষয়টি খুব মারাত্মক একটি বিষয় অনেক সময় স্বার্থের প্রশ্নেকশন তৈরি হয় এবং তার নজির কিন্তু অতীত আমাদের কূটনৈতিক ইতিহাসে কিন্তু আমরা পাই ভারত যেটা বাংলাদেশের রাজনীতিতে যেটা প্র্যাকটিস করেছিল সেখানে তারা একটা জিরো টলারেন্স নিতে তারা গ্রহণ করেছে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 আমেরিকা মনে করে যে আমেরিকা সরাসরি হত্যা আমেরিকা নিজে যদি একটু সরাসরি করে তাহলে আধিপত্যবাদ পরিপক্ক জব হতে পারে এই জাতীয় পারস্পরিক স্বার্থের কিছু কিছু স্বাভাবিক তো একেবারেই যেদিন শত শতভাগ গুজাপড়া হবে সেটা না তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় চাইনার যে যে তাদের যে উত্থান চাইনার এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে কারণ আঞ্চলিক যে বাস্তবতা মানে গ্রাউন্ড রিয়েলিটি হিসেবে বাস্তবতার মাপকাঠিতে আমরা কাকে আপাতত আমরা আমাদের আধিপত্যবাদী শক্তির মধ্যে কোনটাকে আমরা যেদের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা নিবো এই বিষয়টা খুবই প্রয়োজন হয়ে পড়ছে আমাদের জন্য সেটা ইসলাম পন্থা দৃষ্টি ইসলামের স্বার্থে যে আমরা এই তিনটি শক্তির মধ্যে কম শক্তিটাকে আমরা আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করছি এবং ক্ষতিকারক মনে করছি এবার একটু ধাপাতে আমরা আসলে সব শক্তি হিসেবে আমরা একসাথে কিন্তু মোকাবিলা করতে পারবো না আমরা আমি মনে করি এই বিভিন্ন ভাবে চাইনার তো সরাসরি এখানে সংস্কৃতি প্রায় জেনা নেই আমি আমেরিকার যদিও এখানে বুদ্ধিজীবী মহল আছে সুশীল একটা সিভিল সোসাইটি আছে কিন্তু ভারত এদের আগ্রাসনটা বাংলা সাহিত্য সংস্কৃতির বদলতে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 তার আধিপত্যবাদী যোগসূত্রগুলো রয়েছে ওই জায়গাগুলো আমাকে ক্লিয়ার করতে হবে আচ্ছা আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আপনার মনে করেন আহ এই বাংলাদেশের তো আপনার ইন্ডিয়ান এবং অ্যান্টি ইন্ডিয়ান যে দুটা এক সব সময় ছিল সেটা আপনার একেবারে একাত্তর সাল থেকে ছিল আহ মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা সাধারণত ভারত ঘেষা আর বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য অনেকগুলো দল যাদেরকে নিয়ে কাজ করে বা মধ্যে সবসময় দেখি আপনি তো দেখেছেন যে মাহমুদুর রহমান বিএনপির যে ইয়ে ছিলেন উপদেষ্টা ছিলেন উনি রিসেন্টলি বেশ স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বললেন যে বিএনপি দুই সাল থেকে ২০১১ হাজার এগারো বা দুই এরকম সময় থেকে মোর আসলে ইন্ডিয়ার দিকে ঝুকে যাচ্ছে এবং তারা দেখেন যে মহাসচিবেনি যে বিএনপি ওনারা যে ইন্ডিয়া নানাভাবে বোঝার চেষ্টা করেছেন ইন্ডিয়ায় উনি মিটিং করেছেন বা এটা এবং আরো খুব অবভিয়াস আপনার রিসেন্টলি আপনার আরো আহ আলমা একটা কথার ব্যাপারে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো একচল্লিশ জন জওয়ান ভারতীয় সেনাকে হত্যা করার পর মুজাহিদা সেখানকার এরপর আহ মুজা সাহেব এটার প্রতিবাদ জানিয়েছেন তো এটা আসলে নিজেকে একটু প্রো ইন্ডিয়ান বা দেখানোর একটা চেষ্টা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে উনিও বলেছেন যে না জামাত ইসলামী আসলে ভুল ছিল যে ইন্ডিয়ার বিরোধিতা করা তো এই যে এই অ্যান্টি ইন্ডিয়ান যে রাজনৈতিক দল বা আছে এগুলোর যে একটা প্রো ইন্ডিয়ান হয়ে যাওয়ার যে একটা প্রমতা আমরা দেখতেছি এখন কারণ কি বিরোধী দল হোক এবং মূলধারা যে দলগুলো তারা তারা আদর্শ এবং দেশপ্রেম ইসলাম এগুলোর চেয়ে কিন্তু তাদের কাছে ক্ষমতাটাই যেহেতু মুখ্য সেজন্য তারা যাকেই তাদের ক্ষমতা ক্ষমতা কিন্তু রাজনীতির জন্য যারাই যাদেরকে তারা আন্তর্জাতিকভাবে সহায়ক শক্তিমান করবে তারা তাদের লিচু বৃত্তি করবে এটা স্বাভাবিক এখন আমাদের ব্যাপারটা হলো আমাদের আসার জায়গাটা হলো গণসেন্টিমেন্ট এই দেশে কখনো রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আমরা বড় কিছু আশা করতে পারি না আমাদেরকে গণসেন্টিমেন্টের জায়গায় গিয়ে একটা আমাদের আমাদেরকে বৈপ্লবিক অবস্থা তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আশাবেন যে আমাদের দেশের জনগণ আপমর জনগণ তারা শত্রু মিত্র চিনতে তারা কিন্তু কখনো ভুল করেনি তারা তাদের অর্থনৈতিক আধিপত্য বিস্তারকারী এবং সাংস্কৃতিক আধিপত্য বিস্তারকারী রাজনৈতিক সামরিক আধিপত্য বিস্তারকারী শক্তিগুলোকে শত্রুগুলোকে তারা কিন্তু এই জন্য আমি মনে করি এটা একটা বড় আসার জায়গা তো যদি আমরা জনগণের কাছে যেতে পারি তখন আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপের চরিত্র তাদের সামনে আমরা তাদের মুখোশ উন্মোচিত করতে পারব। এবং আধিপত্যবাদ প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যে আপোষ খানি যে একটা মনোভাব সেটা সরকারি দল এন শুরু করেছে তারাভীতির শিকার হয়ে ইমানের দুর্বল জায়গা থেকে তারাও কিন্তু নিশ্চিত ভূমিকা পালন করছে তো এই আমি মনে করি যারা তরুণ প্রজন্ম তাদের এগিয়ে আসা উচিত এবং নানানভাবে আপনার সোশ্যাল যে সেমিনার গুলো মাধ্যমে রাজনৈতিক দল ছাড়াও কিন্তু একটা সামাজিক শক্তির মাধ্যমে একটা আহ বৃহত্তর একটা গণবিপ্লব এগিয়ে রাখা যেতে পারে সবকিছু যে একদম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো করবে সেটা নয় আপনি দেখুন হেবাদ ইসলামের আন্দোলনটা আপনি দেখতে পারেন যে বাংলাদেশের পুরো টোটাল রাজনীতিকে কিন্তু যেভাবে প্রভাবিত করলো নির এই আন্দোলনটা যেকোনো আহ একটি প্রান্তিক শক্তি সামাজিক শক্তির জায়গা থেকে কিন্তু একটা বড় উত্থান হতে পারে এবং সেটা মূলধারার রাজনীতিকে ঢাকার রাজনীতিকে সেটা কিন্তু প্রভাবিত করতে পারে এটা আমি এক্ষেত্রে আমি আশাবাদী ইসলামী রাজনীতির দিকে আমি যে কথাগুলো বললাম যদি এটা রাজনৈতিক রূপ আমরা তো আপনি জানি যে আপনার আপনাদের প্রোগ্রামটা কিন্তু ইসলামী মনোভাব সম্পন্ন কিন্তু আমি যে আধিপত্যপাতের কথাগুলো তুললাম এগুলো কিন্তু ইসলাম রিলেটেড কিন্তু বিষয়টা ইসলামে কি আসলে আলাদা কোনো রাজনৈতিক ব্যবস্থা আছে নাকি ইসলামের রাজনীতির বিষয় কিছু কিছু অস্তূল আছে যেটা যে কোনো পলিটিক্যাল স্ট্রাকচারে ফিট হতে পারে যেমন গণতন্ত্র রাজতন্ত্র অথবা খিলাফত সবাই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না কি জি জি ইসলামে আপনার ব্যবস্থার মধ্যে কিছু প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অর্থাৎ কিছু মূলনীতি তো আছে অবশ্যই এগুলো স্পষ্ট এবং বাস্তব কিছু কাঠামো ব্যবস্থা কিন্তু ইসলামে আছে শুধু সংক্ষিপ্ত মূলনীতি দিয়ে কিন্তু ইসলাম কিন্তু থামতো না আপনি আমরা অনেক বক্তব্য অনেক বক্তব্য আমরা পেয়ে থাকি যেগুলো ধরা শুধু কিছু মৌলিক প্রিন্সিপাল এক্ষেত্রে শুধু অবধান ইসলামের রাষ্ট্র অবস্থা ইসলামের রাষ্ট্র অবস্থার নিজস্ব কিছু বিস্তারের ব্যবস্থাপনা আছে আমি এখানে একটা দিবো যেমন ধরুন শাহতুলটি তারপর গণতন্ত্রের সাথে ইসলাম অবশ্যই সাংঘর্ষিক এটা আসলে আমরা একটা ইনফারেটরি কমপ্লেক্স শিকার একটা হীনমান্নতর শিকার যে যখন কোন ফুল তৈরি হয় তখন আমরা সেই সাথে আমরা ইসলামকে সম্পৃক্ত করার জন্য উঠে পড়ে আমরা লাগে সেটা বিজ্ঞান নামো হোক রাজনৈতিক ব্যবস্থা নাম হোক অর্থনৈতিক ব্যবস্থা নাম হোক গণতন্ত্র করেছেন একটা ইসলামিক কমিউনিজমের একটা স্লোগান উঠেছিল এবং আমাদের দেশে আমাদের বাংলাদেশে যারা পাকিস্তান আন্দোলনের সময় মুসলিম জাতিদের পক্ষে যারা ছিলেন মানে অনেক মহলা ভাষা হিসাবে তারা অনেকেই তারা কিন্তু ইসলামিক ইসলামিক কমিউনিজমের এই মানে একটি ভুয়া এই যে প্রভাবিত ছিলেন তো এখন দেখুন এখন বিশ্বাস রাখি ঠান্ডা হবে তার এই যে ঢেউ একদিন নিশ্চ হবে এবং আবার কি ইসলাম তার সব জায়গায় চলে আসবে তবে এখন একটা যে বোঝা উচিত আমাদের সেটা হলো গণতন্ত্রের দুটো বিষয় একটা গণতন্ত্র থিওরি ডেমোক্রেসির থিওরি আর ডেমোক্রেসির প্র্যাকটিস থিউরির জায়গায় তো টোটালি এটাকে আমাকে অস্বীকার করতে হবে লিবারিজমের ইতিহাস আছে উদাহরণ আমাদের ইতিহাস আছে তারা এটা সম্পূর্ণ একটা ধর্ম একটা আন্দোলন ছিল যেখানে ধর্মকে একদম রাষ্ট্রঘটার থেকে বের করে দিয়ে গির্জার বিষয় করা হয়েছে সুতরাং করতে পারে না যেমন ধরুন নির্বাচন সরকার গঠন সরকার যে বিভিন্ন পদ্ধতি এক্ষেত্রেও আমি মনে করি ইসলামকে তার শাশ্বত যে বিধান রয়েছে সেই অনুযায়ী ইসলাম চলতে পারে এক্ষেত্রে যেহেতু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 যেমন ধরুন যেমন উদাহরণ দিতে পারি যেমন ধরুন সেটা হতে পারে কখন রুমান্তুক হতে পারে বা আমি হতে পারে যে কোনো হবে একটা দাওয়া দিবি যখন একটা খেলা হবে এর আগে কিন্তু গণ অন্ত্রণা এর পরবর্তীতে সেখানে ওলামা তারপরে জি জি এগুলো হতে পারে এগুলো তারা ভোট দিতে পারে সেখানে তারা পাঁচ হাজার লোক বা দশ হতে পারে পঞ্চাশ হতে পারে যে তারা কিন্তু বিশিষ্ট নাগরিকরা তারা বাধ্য না যেখানে আমাদের জমাত ইসলামী আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দলে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করে তারা কিন্তু ইসলামের যে এমারতের যে সিস্টেম আমির চাইলে সংখ্যাগরিষ্ঠ মতামতকে তিনি জেনাই করতে পারেন এই বিষয়টি কিন্তু অনেক ইসলামী দলে নেই তো এখানে আংশিক ভাবে গণন্ত্রের প্রেকটিসিং যে জায়গাগুলো আংশিক ভাবে সেখানে ইসলাম সমন্বয় হতে পারে এই ব্যাপারে আপনার রয়েছেন তবে যে সমস্ত সমন্বয় করতে চায় এটা সম্পূর্ণ ভ্রান্ত এটা আগে দেওয়া এটা আকি দেওয়া এভাবে গণন্ত্রের সাথে গণতন্ত্রের যে হচ্ছে করা বাস ভাবে একটা তাগুৎকাঠামোর ভিতরে ইলেকশনে দেওয়ার জন্য বলা হচ্ছে সেটাকে সাহায্যের নামে আমানতের নামে বিভিন্ন ভাষায় ইলেকশন আসলে বলা হয় এটা টোটালি আমি মনে করি এটা ইসলামিক শিক্ষা পরিপন্থী একটি কাঠামোকে শুদ্ধ না করে কাঠামো কে না করে একটা উদ্যোগে না গিয়ে একটা সংস্কার মূলক উদ্যোগে না পরিবর্তন না করে একটা কাঠামোকে অক্ষুন্ন রেখে তার ভিতর থেকে আপনার ইসলামের পার্টিসিপেশন এটা টোটালি থাকি আমি মনে করি এটা ইসলামী ইসলামের যে রাষ্ট্র যে মূল চিন্তা তার পরিপন্থীটা কিন্তু সেক্ষেত্রে আপনার মনে করেন আহ যারা এই ধরনের ইসলামী গণতন্ত্রের চর্চা করেন ওনার অনেক সময় তুরস্ক তিনশিয়া বা ইরান এই ধরনের দেশগুলো উদাহরণ দেন এবং সফলতার উদাহরণ হিসেবে এই দেশগুলোর কথা বলেন বলতেন তবে সেটা এখন বলেন না ডেফিনেটলি সাত বছর ছয় সাত বছর আগে তো বলতেন আপনি কি মনে করেন যে আসলে এই যে দেশগুলো এই দেশগুলোকে আসলে মডেল হিসেবে বাংলাদেশের জন্য নেওয়া সারিয়ার আলোকে অথবা বাস্তবতার আলোকে মানে কতটুকু আপনি দেখুন প্রথমে কথা বলি তারা কিন্তু বিপ্লবের কথা বলতো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো দেখুন ইরানের বিপ্লব আর তুরস্কের গণতন্ত্র চর্চা কিন্তু এক না ইরান একটা ছিল বিপ্লব এখন কিন্তু তারা আবার ইরানের বিপ্লবের কথা দিয়ে এখন তারা তুরস্কের মডেট কথা বলছে এবং থিউনিসিয়ার কথা তারা বলছে তো তুরস্ক এবং ইরান এবং আহ এবং আলজেরিয়া ইসলামেশন ফ্র যে ব্যর্থতা ব্যর্থতাও আছে আবার কিছু সফলতাও আছে বর্তমান তুরস্কের দেখা যাচ্ছে তো আমি মনে করি যে পৃথিবীতে এ সমস্তেসির এই উদাহরণ ছাড়াও কিন্তু যদিও একটু অনেক এটাকে করতে পারে আমি আফগানিস্তানের কথা বলতে চাই এখানে এবং আরেকটি এই শতাব্দীর শুরুর লগ্নে একদম আসছে জি তো এখানে যেটা এটা আমি একদম রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলছি এটা কোন এমন না যে আমার সাথে আসলে ওই জায়গায় একটা আমার তুরসকে যদি মডারেট পন্থার মধ্যে বিজয় লাভ করতে পারে ইসলাম তো আরো শক্তিশালী ভাবে আফগানিস্তান জাহাদ মধ্যে বিজয়লাভ করছে কিন্তু বাংলাদেশের ইসলাম কখনো ইসলাম শুধু নতর করে সেটাকে কিন্তু নজর হিসেবে তারা কিন্তু এখানে উপস্থাপন করে না আপনি দেখুন আপনি একটু দেখেন যে তুরস্কের অবস্থা দেখেন এটাকে আসলে কি তুরস্ক আমাদেরকে মৌলিক জায়গায় নিয়ে যেতে পারছে আমাদেরকে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তুরস্ক তারা হয়েছে এবং তাকে অনেক হয়েছে হয়েছে ইসলামী মূল্যবোধ প্রশ্নে তারপরে ইরানকে কখনো আপনি কষ্টকাল পরিপূর্ণ ইসলামিক ইয়ে বলা যাব না তারা একটা সিয়াইজম এর তারা অভ্যুত্থান স্বীকার করেছেন এবং তিরুসিয়ার যে আমি খবর আবরণ দিচ্ছি যে সেখানে সফল কনসফল বলা যাবে যখন একটি একটি সরকার কায়েম হলে কিন্তু সেটা কিন্তু সরকার নয় সফলতা একটি সরকার কায়েম হয়ে একটি রাষ্ট্রকে কতটুকু সফলতা তার প্রান্ত নিয়ে গেছে সেটা আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু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 আমাদের ইয়ে রয়েছেন এবং আপনার তুরস্কের কথা আমি এখানে একটু বলবো যে বাংলাদেশের বাস্তবতা তুরস্কের বাস্তবতা একটু বেশ কম রয়েছে তুরস্কের একেবারির সাথে আমার একবার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে বাংলাদেশের মতো সেখানে সোশ্যাল ইসলাম কিন্তু এত পাওয়ার ফুল না এত শক্তিশালী না কিন্তু বাংলাদেশ আপনারা মসজিদ ইমাম এইভাবে প্রান্তিক শ্রমিক এমনকি গ্রামের মেয়েরা তা হুজুরদের প্রতি যে তাদের একটা আলমোলামা ইসলাম জানাজা বিয়ে শাদী এই যে একটা সামাজিকভাবে ইসলামের প্রতি যে মানুষের একটা মোহ মানুষের একটা সম্পর্ক এইরকম একটা ইয়ে কিন্তু ফ্লু কিন্তু আপনার এই তুরস্ক ছিল না সেজন্য জন্য তুরস্ক কিছুটা বাস্তবতা থাকতে পারে মডেট হওয়ার কিছু যুক্তিগত থাকতে পারে এবং আমার একটা কথা তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত সেগুলো তারা টোটালি কামালের একদম ছিল একটা একদম ইসলাম রেজিম ছিল বাংলাদেশে যেটা আমার অভিজ্ঞতা আমি নিজে কারা নির্যাতিত রাষ্ট্রকে আমি ফেস করি আইন ফেস করি আমার যতটুকু অভিজ্ঞতা এখানে বাংলাদেশ রাষ্ট্রের যে রেজিম সেনাবাহিনী বা পুলিশ কিন্তু তুরস্কের মধ্যে কিন্তু তারা কিন্তু অতটা নয় তারা তার মধ্যে জেহাদের কথা আমি বলব গণতন্ত্রের বিকল্প হিসেবে আমরা বৃহত্তর দাওয়ার একটা সংস্কৃতি আমরা চালু করতে পারি দাবাদি বিপ্লবের যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলোকে আমরা বৃহত্তর রাজনীতি ইসলামিক এবং ইসলামাইজেশন অফ লগুলো আমরা দাবি দিয়ে একটা একটা আমরা ধাপে ধাপে ধাপে আমরা ইসলামাইজেশনের পথে দাওয়ার মাধ্যমে আমরা এগুড়তে পারি আমরা সেখানে আমার রাজনৈতিক দল গঠন করে সংসদে গিয়ে ক্ষমতার ভাগাভাগি নিতে হবে এটা কোন জরুরি নয় আচ্ছা এখন আপনার যে সোশ্যাল ইসলাম বা এই সামাজিক ইসলামের ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাই যে একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল ইসলামকে কায়েম করা আর সোশ্যাল ইসলামের যে মূল্যবোধ বা বিশ্বাসগুলো এগুলো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 এটার কারণ হচ্ছে এর ফলফল আমরা দেখতেছি যে আপনার মনে করেন কালচার আমাদের যে মানে মুসলিম কালচারের যে পরিমাণ আহ অসভ্যতা যেটা আসলে আগে আমরা একদম চিন্তা করতাম না সেই জিনিসটা এখন নর্মাল হয়ে গেছে আর হচ্ছে আপনার মনে করেন যে আহ স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে চর্চা বা নাস্তিকতার চর্চাটা অনেক বেড়ে গেছে এবং খুবই এখন এইটাকে আমরা আপনার পৌরবিজ্ঞানের যে শিক্ষা বা রাষ্ট্রবিজ্ঞানের সেখান তো আমরা স্পষ্ট এটা আমরা দেখি যে একটা রাষ্ট্র কিন্তু একটা সামাজিক সমাজের একটা চূড়ান্ত রূপত রাষ্ট্র রাষ্ট্র কিন্তু কখনো সমাজ কে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র কল্পনা করা যেতে পারে না সেটা একদম থেকে শুরু করে বিশ্লেষণ এখানে আসলে রাষ্ট্রের সাথে একটি সফল রাষ্ট্রের জন্য সফল সমাজ ব্যবস্থা আমাদের দরকার এখন এখানে ইসলাম পন্থীতে হয়ে গেছে তারা আসলে সামাজিকভাবে ইসলামকে একটা পরিপূর্ণ সেফটির জায়গায় না নিয়ে বা ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না করে আমরা কিন্তু সমাজ বিবর্জিত কিন্তু আমরা ওই রাজনীতি শুরু করেছি বাংলাদেশে আমাদের ইসলামপন্থী যারা রয়েছেন আদের মধ্যে যারা অনেক ব্যক্তি নাকি আমি মুফতি ফুল্লাহ একজন বড় ব্যক্তি ছিলেন উনি বাংলাদেশের বাস্তবতায় এবং আহ ভারতবর্ষে আল্লাহ আব্বুল হাসানুল্লাহ আপনার শুনলেন অবশ্যই একজন বহু বড় স্কলার তারা কিন্তু আপনার রাজনৈতিক ভাবে ইসলামকে নিয়ে সক্রিয় হওয়ার আগে যে সমাজ সংস্কার মাধ্যমে কিন্তু পরবর্তী ধাপ হচ্ছে রাষ্ট্র সংস্কার তো এটা শুধু ইসলামের শিক্ষা না এটা একদম রাষ্ট্রবিজ্ঞানিক বাস্তবতাই সেক্ষেত্রে আমি একটা কথা বলছি যে সামাজিক ইসলাম সামাজিক ইসলাম এবং আন্তর্জাতিক রিপোর্ট গুলোতে কয়েকজন ইসলাম কিন্তু সামাজিক জায়গা থেকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি রাজনীতি আমরা প্রভাবিত করতে পারি সেখানে যেটা আমরা প্রেসার গ্রুপ যেমন ধরুন হেফাজুল ইসলাম এটা আমাদের জন্য একটি আইকন একটি চিহ্ন আমাদের জন্য এটা একটা অরাজনীতির কিন্তু এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি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 এ হয় এবং সেখানে শক্তিশালী লিডারশিপ তৈরি হয় এবং সেখানে যদি আপনার সাংঘরিক ধারা ফিরে আসে তাহলে সামাজিক জায়গা থেকেও কিন্তু রাষ্ট্রকে কিন্তু পরিবর্তন করা যাবে রাষ্ট্রকে প্রভাবিত করা যাবে তো আমাদের এটা নেওয়া উচিত আমাদের যে ব্যর্থতা বিগত দশকের এর আগের দশকের রাজনীতি আমরা কিন্তু বারবার মার খেয়েছি আমরা কিন্তু সফলতা সেটা আমরা সামাজিক জায়গাটাকে আমরা আর একটি কথা হলো আমাদের রাজনীতি অন্ত্রণ করছে কিন্তু মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত সমাজের তারা সরকারি দল বিরোধী দল ইসলামটা কখনো ব্যবহার করে থাকে সেজন্য সামাজিক ইসলামকে চর্চা করার ক্ষেত্রে এবং সামাজিক ইসলামের মাধ্যমে এই রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করার এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণে অধিক পরিমাণে আমাদেরকে মধ্যবিত্ত সোসাইটিকে ইসলামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে সেখানে সরকার সেনাবাহিনী এবং ব্যবসায়ী রাজনীতিবিদ সরকারি দল বিরোধী দল এদের আমাদের ইসলামিকদের আবার সাথে রাজনৈতিক ভাবে না সামাজিকভাবে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা চাই মধ্যবিত্ত সমাজকে তাহলে হবে কি মধ্যবিত্ত সমাজের যে জাহিলিত সমাজ জাহিলিদ যে কাঠামো এই জাহিলিত কাঠামোর মধ্যে একটা বিভক্তি তৈরি হবে মধ্যবিত্ত সমাজ আমাদের একটা বিভক্তি তৈরি হবে যেটা আমাদের তখন দাঁড়াবে কথা বলবে শ্রেণীর যে বিন্যাস ওই দৃষ্টিকোণ থেকেও আমাদের চিন্তা করা উচিত সামাজিক ইসলামের বিষয়টা আর আমি যতটুকু তুরস্ক অবস্থা সম্পর্কে পড়েছি আন্দোলন এবং আপনার নজিউদ্দিন আলবা কানের নাম শুনেছেন স্বাধীন মুসলিম রাষ্ট্র যখন ছিল তাকে তার সাক্ষাৎকার নিয়েছিলাম দৈনিক ক্লাবে সেটা প্রকাশিত হয়েছিল বিভিন্ন তারপরে মিশরের মিশরের যে হওয়ান মুসলিমিনের তাদের যে ভোটের যে হার সবগুলো দেখা যাচ্ছে যে আপনার জনগোষ্ঠীর সমর্থকরা বেশি এটা কিন্তু সর্বত্র কিন্তু জিনিসটা এটা একদম পৃথিবীতে যেখানে আমরা ইসলাম জাগরণ দেখতে পাচ্ছি জেহাদি জাগরণ হোক জাগরণ হোক সেখানে কিন্তু মূল দেখা যাচ্ছে একটা সোশ্যাল পাওয়ার সোশ্যাল শক্তি এবং ভারতবর্ষের দুইশো বছর ওখানে কিন্তু যারা দিল্লিতে কলকাতায় বা ঢাকাতে বসবাস করত লাহোরে তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী একটা সেন্টিমেন্ট ছিল তাদের মধ্যে একটা ছিল দানা বাঁধা ছিল এটাই কিন্তু পরবর্তীতে বিজেদেরকে তাড়িয়ে দিতে বাধ্য করছে এজন্য সামাজিক জায়গা থেকে আমাদেরকে কাজ করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই আমাদের এটাই নাবাবি এবং এটাই রাষ্ট্রবিজ্ঞানের বাস্তবতা এখন কথা হচ্ছে আমরা সামাজিকভাবে ফাংশন করার পদ্ধতি আমরা কিভাবে করতে পারি যেমন ধরুন মাতাসা একটি সামাজিক শক্তি মসজিদ একটা সামাজিক শক্তি ওয়াজ একটা সামাজিক শক্তি এটাকে আরো কিভাবে বুদ্ধিবৃত্তি করা যেতে পারে এগুলোকে সামাজিক এটাকে আরো কিভাবে এটাকে এফেক্ট করা যেতে পারে এবং এটাকে কিভাবে আরো আরো এটাকে বেশি বেশি গ্রুপের যেতে পারে এগুলো নিয়ে আমাদের তর্ক হতে পারে আলোচনা হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে বাকি আগে এবং তার পদ্ধতিকে বাংলাদেশের জন্য কে ছিলেন কি ছিল কি কি করলে মানে কি কি সফলভাবে করেছেন এটা যদি একটু লিসার বলতেন এখানে তো আসলে একটা বহু বড় বিষয় সামনে জীবনী তার মধ্যে সংগ্রামী সাধকদের জীবনী আবুল হাসান আল নদী রহমতুল ভারতে স্কলার রহমতুল্লাহ আলী আহ উনি তাইমিয়া শাহবুল্লাহ মুজিদুল হাসানি ওদের সবার জীবন লিখেছেন ওখানে কিন্তু বিস্তারিত লেখা আছে সংক্ষেপে যেটা আপনার আমি মনে করি আমাদের বর্তমান সময়টা মসজিদ আলফা জমানার সাথে খুবই এটা সামঞ্জস্যশীল মসজিদ আল নিঃসন্দেহে একজন বড় বিপ্লবী ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন বড় ইমান ইমানদার ব্যক্তি ছিলেন ওই সময় কিন্তু উনি ছাড়াও কিন্তু অনেক আলম ছিলেন আপন অনেকেই ছিলেন কিন্তু এবং সেখানে কিন্তু ভ্রাম তু সুযোগ ছিল অনেক বেশি ছিলেন তারা মূলধার সাথে সম্পৃক্ত ছিল ভন্ড ব্যক্তিরা ছিল রাজদরবার মোল্লা ছিল রাজ দরবারের বাইরেও কিন্তু কিছু আবার হকটা আলেম ছিলেন কিন্তু তারা সংগ্রামী ছিলেনা ছিল তিনি তো তিনি বিশ্বাস করতেন তিনি ছিলেন না আবার তিনি একজন হকালী আলেম ছিলেন তিনি রাজদরবার রাজ দরবারে তিনি উচ্ছৃষ্টভূমি ছিলেন না রাজ তিনি কিন্তু বারবার দা বানিয়ে যেতেন তো আমাদেরকে বর্তমান সময় অ্যাপ্লাই করা উচিত বর্তমান সময় করার জন্য যেটাকে আমরা কথাটা ভুল আর বর্তমানে যেভাবে আমরা কি ফেস করতেছি সেকুলারিজম আমাদের জন্য একটা আমাদের থ্রেট মারাত্মকভাবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই সেকুলার থ্রেটটা আকবরের যুগে কিন্তু ছিল এবং রাজতন্ত্রের মাধ্যমে অর্থাৎ এখানে সময় কম টোটাল বর্তমান সিচুয়েশনের সাথে কিন্তু সে সময় সিচুয়েশনটা পুরোপুরি মিল বরং আরব আমি বলবো সেটা আরো ভয়াবহ ছিল বর্তমান যেভাবে একটা মডার ইসলামিক প্রকল্প আনার চেষ্টা করা হচ্ছে এবং রাষ্ট্র তার রাজে মোল্লাদ মাধ্যমে একটা শাহবাগী ইসলাম কেমন করতেছে যেটা বলবো সেটা হলো আহ এই মুজান পদ্মতি ছিল এখানে তিনটে ওনার সামনে অপশন ছিল তিনটার মধ্যে তিনি দুটি অপশন গ্রহণ করেননি থার্ড অপশন তিনি গ্রহণ করেছেন যেমন একটা অপশন ছিল এই সরকারের সাথে কোনো বিরোধী না করে একদম কোন পাহারে জঙ্গলে বড় জঙ্গলে গিয়ে জিকির করা এবং সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক ইসলামী দাবার যে বৃহত্তরিক দায়িত্ব এটাকে এড়িয়ে টোটালি একটা ব্যক্তিগত প্রেকটিসে চলে যাবো এবং সেটা একদম জনশূন্য এলাকায় আধ্যাত্মিক আধ্যাত্ম আধ্যাত্মিকতা চর্চা করা রাষ্ট্র রাষ্ট্র ফাংশন করবে আমি আমার এবার দিয়ে এটা একটা উনার সামনে অপশন ছিল দ্বিতীয় ছিল উনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন একদম সরাসরি নিয়ে একটা টাইপের সংজ্ঞাতে তিনি লিপ্ত হয়ে যাবেন এটা ছিল সেকেন্ড অপশন তো এই দুটি অপশন তিনি গ্রহণ করেননি তিনি একদম সমাজবিচ্ছিন্ন আধ্যাত্মিক জীবনযাপন এই অপশনটাকে তিনি গ্রহণ করেননি আবার রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে ওই সময় রেজিমেন্টের বিরুদ্ধে তিনি আহ সশস্ত্র সংঘাত অবস্থায় এই দাওয়া নিয়ে উপস্থিত হওয়া এবং তাদেরকে ওইভাবে ফেস করা দাওয়ার মাধ্যমে এটা করতে গিয়ে বিপদ তিনি গ্রেপ্তার হয়েছিলেন তারপর দুজন এসেছিল কিন্তু তিনি ধর্মকে ব্যবহার করা হয়ে থাকে সে তখনও চেয়েছিল যে মুজাদ্দ আলফাস মোল্লা সে ব্যবহার হোক ওই জায়গায় তিনি নিজেকে এড়িয়ে রেখে ওই সমস্ত জায়গা থেকে রাষ্ট্রকে তিনি তহিদের জায়গা থেকে ইমারের জায়গা থেকে তিনি ফাংশন করেছেন তাদের কিন্তু শাহজাহ শাহজাহ ছেলে এবং অন্যান্যদের মধ্যে তার একটা প্রতিফলন দেখা যায় এবং ভারতবর্ষে মোগল আমলে সবচেয়ে ইসলামের সূর্যবর যে জামানা সেটা হলো বাদশাহ আলমগীরের যে পঞ্চাশ বছরের যে শাসন এটা সম্পূর্ণই সেখানে আল আমি মনে করি সুতরাং বৈশিষ্ট্য ছিল উনি সোশ্যাল জায়গা থেকে এ কাজ করেছেন এবং সরাসরি তিনি পাবলিক কে না করে পাবলিক কে না করে উনি রাষ্ট্রকে উনি ফাংশন করছেন রাষ্ট্রকে ফেস তা আমি এখানে যেটা বলবো আমার একটা বৈশিষ্ট্য হলো বা আমার আমার একটা সোশ্যালটা শুধু জনগণকে ফাংশন করবে না জনগণকে মোবিলাইজেশন করবে না সেটা সরাসরি রাষ্ট্রকে কিন্তু কি করবে ইয়ে করবে রাষ্ট্রকে ফেস করবে রাষ্ট্রের সাথে কথা বলবে ডায়লগ করবে এটা খুব শক্তি নিয়ে করবে সেটা প্রজ্ঞার সাথে এবং সাথে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 বাংলাদেশে ইংরেজদের শাসন আসা রাখ রাখ পর্যন্ত বাংস্ত একটা ইসলামিক স্ট্রাকচার মোটামুটি ছিল তখনকার শাসকরা দুর্নীতি পড়ানো ছিলেন ছিল কিন্তু তারা একটা ইসলামিক স্ট্রাকচারের মধ্যে থাকতেন এবং ইজন্য জন্য স্কলাররা সাধারণত আমরা যেটা জানি যে তাদেরকে আহ ইনফ্লুয়েস করা বা তাদেরকে নাসিহাত করার ব্যাপারে বেশি জোর দিতেন রাজার দিন তারা বিদ্রোহ করতে চাইতেন না কারণ স্বাভাবিক বিদ্রোহ করতে গেলে হয়তো দেখা যাবে আহ লাভতে ক্ষতি বেশি হচ্ছে তাদের একটা ইসলামিক একটা স্ট্রাকচার মধ্যে তাদের তখন রাষ্ট্রটা ফাংশনি করত। এখন আমি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো তখনকার সময়ের সাথে এখনকার সময় একটা বড় পার্থক্য হচ্ছে যে তখন কিন্তু আপনার মনে করেন মুঘলামলের যে চেয়ারে বসে আছে বা ঢাকার যে বসে আছে তাই কিন্তু ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে আসলে ইনফ্লুয়েস করতেছে না এই বাস্তবতা পার্থক্য তৈরি হয়েছে যে গ্লোবালাইজেশনের ইফেক্ট যেটা এখন আছে যেটা তখন ছিল না প্লাস মনে করেন আপনি যেটা একটু একটু আগে যে আফগানিস্তানের সাথে টার্কির পার্থক্যটা কোথায় আমার মত হচ্ছে আফগানিস্তানের যারা যুদ্ধ করতেছে তারা শক্তিগুলো একটা স্বাধীন তারা কিন্তু আমেরিকার সাথে যখন বসতেছে তারা কিন্তু স্বাধীন একটা শক্তি হিসাবে বসতেছে হয়তো তাদের এখনো ওই দেখতেছি তাদের যেটা সেটা বাইরে থেকে হ্যাঁ তাদের একটা ইয়ে আছে কিন্তু আপনি দেখেন সে কিন্তু খুশি রাখতে হচ্ছে খুশি রাখতে হচ্ছে অমুকে খুশি রাখতে হচ্ছে সে কিন্তু ট্রুলি আসলে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে না আরো অনেক কিছু মানে অনেক কিছু কিন্তু সে স্বাধীন ছিল তার উপরে কিন্তু কেউ ছড়ি ঘুরোতে পারতো না কিন্তু এখনকার শাসক যারা আছে বাংলাদেশে তারা কিন্তু সেই বহু দিন ধরেই এই যে গ্লোবাল যে পাওয়ার যেটা পড়াশক্তিদের অধীনে আসলে মন রক্ষা করে চলতে বাধ্য হচ্ছে এই যে দুইটা পার্থক্য ছিল এটা এখনো কার্যকর হতে পারে যে আপনার পদ্ধতি ছিল ওই সময়ের ছিলেন আমি মনে করি আমার যতটুকু মোগল আমার সম্পর্কে আমার পড়াশোনা আছে ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে একটু দুর্বলতা ছিল ইন্টারনাল তার ব্যাপার ছিল এবং ইসলাম পশ্চি তাদের মধ্যে অনেক আবেগ ছিল এবং তারা অতরা সাম্রাজ্যবাদী বাহির শক্তির দ্বারা তারা প্রভাবিত ছিল না নিজস্বতা ছিল ব্যাপারটা আসলে কিন্তু এরকম নয় ব্যাপারটা হলো তারা কিন্তু মারাত্মক ভাবে কিন্তু তারা ইসলামের দৃষ্টি তারা ক্ষতিগ্রস্ত ছিলেন মোগল আমলের বেশিরভাগ শাসকরা কিন্তু ছিল আমি একটু দূরে যাতে যাচ্ছি জন্য ভারতবর্ষে কিন্তু যে ইসলামের আবির্ভাব ঘটে বা উত্থান ঘটে ইসলামের যখন ভারতবর্ষে যে ইসলামটা আসে সেটা কিন্তু ইসলাম মানে কেন্দ্রীয় ইসলাম সেন্ট্রাল যে ইসলামের পাঁচশো বছর পরে কিন্তু ভারতে কিন্তু ইসলাম এটা একটু মনে রাখতে হবে যার কারণে এটা ইরানের সুহিবাদ ইসলাম দ্বার একটা ইসলাম কিন্তু তারা কিন্তু প্রচন্ড একটা বিকৃত ধর্ম ছিল বাংলাদেশে আলহামদুল্লাহ কিন্তু ইসলাম কিন্তু এরকম বিকৃত নয় কিন্তু বাংলাদেশে ওই সময় ওই সময় চ্যালেঞ্জটা আরো গভীর ছিল তার তখন সুহিবাদের সুহিবাদ তারপর শিয়াবাদ তারপর আপনার হিন্দুত্ব হিন্দুত্বের সাথে ইসলামের যে বিত্রিয়া ভারত একটা আমরা যেগুলো দেখতেছি ইসলামের মুসলিম সমাজের মধ্যে সবগুলো তখনকার ধারাবাহিকতা সুতরাং মুজাদ সংগ্রামটা আজকের সংগ্রামের চেয়ে আরো অনেক বড় গভীর ছিল তখন হয়তো হ্যাঁ মোগল সরকার মোগল রেজিম তখন অবশ্যই ইয়ে প্রভাবিত ছিল না আপনার বইয়ের শক্তি ছিল না এরকম কিন্তু মস্যুদাদের চেতনে আমরা ফাংশন করতে পারবো এক দ্বিতীয় কথা হলো এখানে আমরা মস্যুদাদের কথা বলার আমরা উদাহরণ নিয়ে আসতেছি আলফাস আমাদের সমকালীন উদাহরণ এবং ভারতবর্ষের আমাদেরকে আরো গভীরে গিয়ে যেটা আমাদের একদম সমস্ত কথার মূল কথা যেটা আমার সেটা হল যেভাবে যদিও কুতুব হয়তো সময় হতে পারেনি পুরোপুরি কিন্তু তার চেতনাটা কিন্তু আমাদের জন্য অনুকরণীয় তিনি মাইল এই তিনি মাইল যে ছবি আমাদেরকে দিয়েছেন অর্থাৎ আপনার সমাজ রাষ্ট্রকে আমরা কেউ দেখতে দেখছি আমরা সমাজ কিন্তু আমরা হাফ ইসলামিক হাফ ইয়ে হিসেবে দেখতেছি কিন্তু জাহেলিয়ত রাষ্ট্রের সাথে জাহেলিয়ত কাঠামোর সাথে আমাদেরকে একটা ডায়লগে যেতে হবে রসুল্লাহ যেটা করেছেন করে সেখান থেকে আমাদেরকে একটা বিভক্তি তৈরি করে আবু জাহেলটা আসবেনা কিন্তু ওমল হত্তা তখন জাহিদার সমাজ জাহিদ সমাজের বিরুদ্ধে কিন্তু তারা সংগ্রাম করবে হিজত করবে দাওয়া দিবে জেহাদ করবে কেউ আবু তালে হবে কেউ হবে কেউ হবে কেউ হবে কেউ অকর হবে কেউ হবে কেউ তরুণ প্রজন্ম একেবারে ভিতর থেকে কিন্তু আমাদেরকে কাজ সূচনা করা উচিত সমস্যাটা হচ্ছে আমরা দেশটাকে ইসলামিক বা মুসলিম দেশ হিসেবে গণ্য করছি ওখানে সমস্যাটা হচ্ছে আর তৃতীয় কথা হলো যেটা আপনি বলছেন এটা গুরুত্বপূর্ণ কথা এটা আমি একমত আপনি যেটা বলছেন বর্তমানে তো এই আমাদের যে ইসলাম বিদেশি শক্তি সেটা রাষ্ট্রিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে সাংস্কৃতিক পর্যায়ে এবং যে ইসলাম তাগুজ যে কাঠামো এটা বহু শক্তি দ্বারা প্রভাবিত অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য যে চ্যালেঞ্জটা হয়তো মুজিদ আল হাসান এ ছিল না উনি ওনার ইন্টার্নাল ভারতবর্ষের শুধু সংগ্রাম করেছেন এটা ক্ষেত্রে আমাদের এটা হলো আমাদের এখানে কাজ ঠিক দুগ করতে হবে একটা হচ্ছে আমাদের এই দেশীয় বা আঞ্চলিক দেশীয় বাস্তবতা দেশ বলতে কিছু নেই যেটাকে আমরা বলতে পারি আমাদেরকে দুটো কাজের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে আমাদেরকে এটে টাইম আমাদেরকে আমাদের আভ্যন্তরীণ দেশীয় সংস্কার কাজ চালাতে হবে এবং আন্তর্জাতিক গ্লোবালি আমাদের সংগ্রামী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 যেটা যেহেতু এটা দ্বারা সামঞ্জস্য শক্তি যে খুব বেশি আমাদেরকে ইয়ে করতে পারবো তা না এখন তো আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রশক্তির সাথে একটা দূরত্ব থাকার কারণে যেকোনো সেটা রাজনৈতিক ভাবে কিন্তু আমরা ক্ষমতার পার্টিসিপেশনে একটা মেরুকরণ আমরা ইয়ে করতেছি বা কখন আমরা চিন্তা না করে রাষ্ট্রের বর্তমান যে অবস্থা আসলে এটার জন্য তো যারা রাষ্ট্র ক্ষমতা যারা বর্তমান সময়সীন তারা দায়ী নয় এটা একটা কাঠামো যুগ যুগ ধরে শত বছর ধরে চলে আসছে সুতরাং ওই জায়গায় তাদের একটা ডায়লগ খুব বৈপ্লবিক ডায়লগ যদি হয় এখানে পরিকল্পিত আন্তর্জাতিক সময় শক্তিগুলো তখন দেখবে ইসলাম যদি সোশ্যালি সোশ্যাল এবং পলিটিক্যালি যদি একটা শক্তির জায়গায় চলে যায় তখন তারা কিন্তু ওই সাথে সাথে আপোষ করতে বাধ্য হবে যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো তালেবানদের মতো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 গ্লোবাল যে হারি সংগ্রাম সেটার সাথে গ্লোবাল যে একটা প্রতিরোধের যেমন হামাসের এইভাবে যেখানে যেখানে বৃহৎ শক্তিবর্গের সাথে একটা সম্পৃদ্ধ থাকলে তখন সাম্রাজ্য উম্মা হিসেবে তখন তারা আমাদেরকে ফেস করবে আমরা উম্মার জায়গা থেকে ফেস করবো আশা করি এগুলো পরিকল্পনা ব্যাপার এগুলো আসলে আমাদেরকে আগে চিহ্নিত করতো আমাদের কাজের কি হবে হবে বাকি তার বাস্তবায়নের যে যখন আমরা মুখোমুখি হবো তখন কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসবে এখন তো আমাদের চিন্তা কি করবো পারছি না আমরা সমাজকে জাহিনুত কাঠামোটাকে তাগুদ বলতে রাজি আমরা ঠিক আছে এবং গণতের বাইরে কোনো কিছু চিন্তা করতে আমরা পারছি না সোশ্যাল মেরুকরণ আমরা একটা পলিটিক্যাল একটা মেরুকরণ থেকে আমরা সবচেয়ে চিন্তা করতেছি আমাদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার এটা সাইকোলজি আছে যে এটা আসলে এই কারণে মানুষজন মানুষজন বা যা আলমরা অনেক সময় দেখা যাচ্ছে বিষয়টাকে একটু এড়াই যান যে না আসলে আমরা তো ঠিক আছি ভালোই আছি ইসলাম ইসলাম তো আছে আমাদের সাথে এরকম জি জি হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমাদেরকে একটা বর্তমান জাহিনী সমাজকে একটা গুরুত্বপূর্ণ একটা নির্ভয়ে নিঃসংকোচে আবস্মিক পারে একটা মেসেজ আমাদেরকে দিতে হবে সেটা হলো আসলে আমরা একটা সংস্কার চাই আমরা একটা পরিবর্তন চাই আমরা একটা দাওয়া চাই এখানে এই সমস্যা হলো আমাদের কিছু জেহাদিস্ট্রাই কিন্তু এটা সমস্যাটার জন্য দায়ী আমি বলবো তারা মেকনীতের জন্য সব পাবেন এখন যেহেতু এখানে যেমন নাকি আপনার বিভিন্ন কি বলে থেকে আপনার আদালতে কোর্ট আদালতে বোমা চার্জ করছিল তারা এখানে করছিল তা এটা ইসলামের নামেই কিন্তু কিছুটা হয়েছে যদি সেটা আংশিক মিডিয়া সেটাকে অনেক আমাদেরকে আমরা আসলে একদম ইসলামের টার্গেট করছি না আমরা একটা সিস্টেম কে আমাদেরকে খুব ক্লিয়ার মেসেজ দিতে হোক আমাদেরকে যে আমরা সিস্টেম আমরা তাগুত বলছি আমরা একদম কাঠামুখে আমরা জাহিলিয়াত বলছি এটা আমরা কোন ব্যক্তি বা গোষ্ঠীকে নয় এবং জাহিলিয়াতগুদ এটা আকিদারের ভাষা আর ভাষা বলে আমরা কোন এর দিকে যাচ্ছি না আমরা এবং কি করতে চাই বলতে চাই পরবর্তী এখানে কোন রকম মিলিটেন্ট কোন থ্রেট এখানে নেই এবং আমি যেটা বলে যে বর্তমান সময়টা এমন সময় যে একদিকে আমাদের আপোষ করার সুযোগ নেই নো টলারেন্সি আবার এটা এমন নয় আমাদেরকে এই মুহূর্তে একদম করার আছে নো মিলিটেন্সি আচ্ছা মাহবাই আমরা মনে হয় শেষ থেকে চলে আসছি আর এখানে যায় নাকি যদি আর কিছু প্রশ্ন ছিল কিন্তু সর্বশেষ যে অবস্থা সম্পর্কে আমি আমার বক্তব্য সম্মতি হয় জি এক্ষেত্রে আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো যে বাংলাদেশ জামাত ইসলামী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 ইসলামিক রাষ্ট্রপ্রজেক্ট থেকে তারা কিন্তু সরে আসছে স্পষ্ট হবে সেটা তারা সাক্ষাৎকার বলছে তো এটা আমি সাক্ষাৎকার শিকার হলো এই করোন পরিস্থিতির জন্য আমি মনে করি তাদের মেথর পদ্ধতি দায়ী সেটা হলো মাধ্যমে তারা কিন্তু একটা রাজনৈতিক ক্ষমতার তারা কিন্তু তাদের ইয়ে প্র্যাকটিস করেছিলেন আমরা বলবো যে হাসপাতাল এত কিছু এবং তারা প্রত্যেকটা কর্মীকে তারা শিক্ষা দিত যে তোমরা কেরিয়ার গ্রহণ করো এরপরে তারা আবার কোন ধরনের মডেল আমি আমি তাদেরকে বলবো যে তারা এ সমস্ত চিন্তা দিয়ে তারা বড় সহজ সরল যে আমরা এতক্ষণ বলছিলাম এই সমস্ত মেসেজ গুলো বক্তব্য গুলো আমি তাদের উদ্দেশ্যে নিবে তারা যেন তারা অরাজনৈতিক ভাষায় অরাজনৈতিক জায়গা থেকে প্রয়োজনে তারা নামটা তারা সঙ্গে নামও তারা পরিবর্তন করতে পারে নাম পরিবর্তন করে তাদেরকে মডারেট না হয়ে কারণ নাম পরিবর্তন করে প্রয়োজনে তারা আরো দাবাতি হওয়া উচিত দাবাতি ভাষাতে কাজ করলে তখন তারা আরো অনেক তাদের আছে আমি সে শুধু এতটুকু আপাতলাম আরকি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম ঠিক আছে আমার এখানে আসলে তেমন জানিনা আমি না আসলে একটা গতানুগতিক ট্রেডিশনাল ইসলামিক প্র্যাকটিস থেকে আমরা টোটালি আজকে সাক্ষাৎকার নতুন ইসলামিক প্র্যাকটিস আমরা দাওয়া দিচ্ছি এটা অনেক কাজ করতে হবে এখানে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পডকাস্ট শুনবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আবার আসবো আমরা ওকে সালাম আলাইকুম আপনি